কল রব কল রব কল রব কল রের কন র শান্তি সুখের কলরা মিষ্টি সুরের কল র শান্তি সুখের কল র बंधुरा सुनते सुनते शेष हो गल कलरवर जनप्रिय किशोर शिल्पी आबू रहीहानर कण्ठे चमत्कार किसु संगीत अलबाम प्रार्थना प्रार्थना अलबाम कमन लेग है ताक के जान फेसबुके डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश के एल बी एस जी यान लगन करूँ इमेलो এই ঠিকানায় শিল্পীকে কণ্ঠ দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন ইকবাল মাহমুদ দাউদানাম নজরুল ইসলাম তাহিদুল ইসলাম ও হুসাইন আদনান গানের কথাও সুর করেছেন আইন উদ্দিন আল আজাদ কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ বদরুজ্জামান জাফর আহমদ রাবি হাবিবিকিব্রিয়া ও আবু আবুরাইহান অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফেরদৌস দিক নির্দেশনা উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন আবু সুফিয়ান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামান অ্যালবামটি প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনা করেছে সুর কেন্দ্র পুরানা পল্টন ঢাকা আপনাদের আগামী দিনগুলো হোক সুন্দর কল্যাণময় আজ এপর্যন্তই কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ আমরা বাতিলের হাফিজ অসত্য অনাচার চুর করি আমরা বাতিলের প্রাসাদ মারি অসত্য অনাচার চুর করি রগনতার আসরে অদাঘাত করি নগনতার আসরে অদাঘাত করি দোলে যায় অশালীন যত সব কল রব কল রব কল রব কল র মিষ্টি সুরের কল র শান্তি সুখের কল রিষ্টি সুরের কল রান্তিখের কল রব কলরব কলর কলরব কলরব কলর আমরা জলব আলোর দীপ চিরতরের রুখব সকল জালি মোরা তো উন্নত জাতি মুসিলি মরা তো উন্নত জাতি মুসিলি হব না তো কোন দিন নি রব কলরব কল রব কলরব কল রিষ্টি সুরের কল র শান্তি সুখের কল মিষ্টি সুহরের কলরো শান্তি সুখের কলরো ও ন রব